খুলে দেখি যে সব শিয়াদের পাঁচ প্রাণ শিয়াদের ঘোড়ার আঁকা এটা একটা তাবিজ পেয়েছি এই তাবিজটা হচ্ছে কুকুর আগ করেছে কোরআনের দিয়ে নকশা করে নিয়েছে নকশা করে কোরআন আয়াত দিয়েছে সুরাইয়াসকে হা ইসরায়েল কি অপরাধ করেছিল তুমি কি অপরাধটা করলেন একই অপরাধ নয় তোমারটা যায় জেনে নিতে হবে তো রোজর বলছেন যে মানে আঁকাদা রপদাত যে ব্যক্তি গিটু লাখালো এটা হচ্ছে জাদু ফুটকার দেওয়ার মাধ্যমে নাফাজ রপদা নাফা উকিলা ইলাই এই সাত নাম্বার জাদু হচ্ছে যে ব্যক্তি কোনো কিছু লটকাবে তাকে তার উপরে সপোর্ট করে দেওয়া হবে এই লটকানো হচ্ছে জাদু এই লটকানোটা দেখবেন হচ্ছে রিক্সার পিছনে যে বাম্পারটা আছে তার মধ্যে দেখবেন যে একটা জুতা লটকাচ্ছে দেখেছেন পিছনে সাথে দেখবেন একটা জুতা লটকানো একটা ট্রস লটকানো একটা চাঁদ লটকানো দেখেছেন লাউ খেতে দেখবেন যে একটা এইভাবে দাঁড়িয়ে আছে কাকটাড়ুয়া মাথায় কাক পায়খানা করে কাকটা রাড় করিয়েছে কিন্তু ওটার মাথায় বসে কাক পায়খানা করতেছে তো যে লটকানো জাদু অমুক গাছের মধ্যে এই সুতা টাকাটি বেঁধে দিবেন গাছের পাতাও নড়বে মেয়ের মনও নড়বে নড়তে লড়তে সে উড়ে চলে আসবে জল পরে বাতান না এগুলো হাড্ডি লটকাও দেখবেন বাড়ির সামনে তামার একটা কিছু লটকাও দেখবেন বাড়ির সামনে মাটির একটা সরা দেখবেন যে লটকাওয়া ঘরের কোনায় লেখা আছে কোরআনের আয়াত ওই কোরআনে লটকে রেখে দিয়েছে সব জাতক এইগুলোর মাধ্যমে মানুষ হয়ে হয়ে হয়ে যাবে যাবে যাবে যে কোনো কিছু এগারো নম্বর এক ব্যক্তি আছে একটা জিনিস লটকাতে দেয় তিন দিনে তার ফিস হচ্ছে নয় হাজার টাকা তিন দিনের জন্য দিবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাঘের একটা থাবা এগারো বাজারে মুরগিপুর সাথে তার বাসা কুমিল্লায় দেশের বাড়ি এই লোকটা এই সমস্ত সব তদ্বি জীবনে আপনার বাড়িতে কোন অকল্যান প্রবেশ করবে না এই তিন দিনের জন্য আপনার মেয়ার হচ্ছে নয় হাজার টাকা এগারো নম্বর এখনো আছে কেন লটকাতে দিবে অথবা আপনাকে জুতা লটকাতে দিবে অথবা কাগজে লিখে আপনাকে দিয়ে দিবে যে লটকে রাখেন এটা হ্যাঁ লটকানো আপনার গাছে আম গাছে এবছর আমের পোকা ধরতেছে এই পোকা নিবারণ করার একমাত্র পথ পদ্ধতি হচ্ছে এলাকার কয়েকটা সুতখরের নাম লিখে কাগজে গাছটার মধ্যে লটকে রাখবেন আপনার সুৎখরের নাম দিয়ে কেন এর পিছনে আমার যুক্তি আছে সুতখর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তির নাম যখন এখানে যাওয়া হবে তখন পোকা এই নাম শুনে এই এলাকা ছেড়ে চলে যাবে পোকা ওদের নাম ছেড়ে নাম শুনে এলাকা ছেড়ে চলে যায় আচ্ছা করে নাম শুনে পোকা এলাকা ছেড়ে চলে যায় আর এই বসে ভাত খায় কোন সমস্যা নেই মুরগির একটা শেষ আছে এগুলা সব হচ্ছে মনে থাকবে যে কোনো কিছু লটকানো হচ্ছে সে তার আলোকের অন্তর্গত আল্লোক তা আল্লাহ এবং যে যা লটকাবে আল্লাহ তাকে তার উপরে আল্লাহ আপনাকে ওর উপরে সপোর্ট করে দিবেন আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবেন যে করবে সে আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা তাকে তার উপরে সপোর্ট করে দিবেন তার উপরে করে দিবেন তখন তা আল্লাহ শুকরের নাম দেয়া dise bolo sukorer upore apni shob bol dehan na ki bala eshechhe apnar amader upore sukorer bala pokin ni barani iblis jano godagar pore radis koyta gelo amader 8 ta de na 8 ta allah rasul sallallahu alaihi wasallam bolen ala hal unabbiukum alab আল্লাহ রসুল বলেছেন যে আমি কি তোমাদেরকে বলবায় আমি কি তোমাদেরকে আগা সম্পর্কে বলবো সেটা কি আদা তা হচ্ছে চগল করা চগলি করা একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া এটা হচ্ছে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয় এটা হচ্ছে যাদু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া দেখেন না কোরআন হাদিসের মাধ্যমে সমাধান দেওয়া হয় আপনার প্রেমের বাধা চলে আসেন আমার কাছে কোরআন হাদিস দিয়ে সমাধান দিয়ে প্রেমে বাধা সমাধান দিয়ে দিচ্ছে বাধা কোন সমস্যা নাই চলে আসবে আরেকজনের বউকে অবশ্যই আমি কোরআন আদীতের মাধ্যমে আপনার করে এনে দিব বাধা প্রেমে বাধা আপনার স্বামী আপনার বর্ষদা স্বীকার করছে না চলে আসেন এমন তাবিজ দিব স্বামী সকাল বিকাল আপনার পা ধুয়ে পানি খাবে স্বামী পা ধুয়ে পানি খাবে বউয়ের পা ধুয়ে পানি খাবে কোনো সমস্যা নেই বর্ষদা শিকার আল্লাহ আসলাম বলছেন যে নামিমা চগলি চি করা যার মাধ্যমে মানুষের সাথে মানুষের এই আয়াতের আলোকে এটা হচ্ছে জাদু কারণ এটা সৃষ্টি করতে গিয়ে ওকে অনেক তেল খড় পুরাতে হয়েছে শক্ত মিথ্যা করতে হয়েছে যা মানুষের মধ্যে লাগানো হয় এটা হচ্ছে জাদু বয়ান করবো বয়ান হবে আপনারা সবাই বলছেন আপনাদের সবার ইমান আমলকে ছিন্ন করে দেবন্দে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ থেকে আপনি চাবি জানবেন না আপনাকে লটকানোর মতো কিছু না আপনার হাত ধরে গুনতেও পারবেন না কারণ আপনি জেনে গিয়েছেন বলতেও না আপনার চোখু দেখেও বলতে পারবেনা কারণ আপনি যাচ্ছেন না ওর কাছে আপনাকে তারকা দেখেও বলতে পারছে না হ্যাঁ আপনার জন্য কোনো কিছু গুনতেও পারছে না রেখা অঙ্কনও করতে পারছে না কিছুই করতে পারবে না কিন্তু এমন একটা বয়ান আপনার মধ্যে দিবে আপনি শিল্পের মধ্যে প্রবেশ করে যাবেন শিল্পের মধ্যে প্রবেশ করবে করবেন পৃথিবীতে এটা হচ্ছে খুব কঠিন একটা অবস্থান আমাদের দেশে কয়েকজন মানুষ ইসলাম মানে প্রকৃত ইসলাম অধিকাংশরা যে বিভ্রান্ত হয়েছে কিসের মাধ্যমে বয়ানের মাধ্যমে বিভ্রান্ত হয়েছে অধিকাংশরা শুধু বয়ানের মাধ্যমে অধিকাংশরা একদম বিভ্রান্ত হয়ে গেছে বয়ানের মাধ্যমে বয়ান করছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে বয়ান ইমামের বয়ান, তরিকার তারপরে হচ্ছে শরীয়তের বয়ান মারেপতের বয়ান বয়ানের কোন শেষ নেই যে যেই বয়ান করছে এই বয়ানের মাধ্যমে মানুষকে ওরা জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাচ্ছে এই বয়ানের মাধ্যমে মানুষ আল্লাহাদিস ডক্টর পড়লেন না তিনি যে ফতোয়া দিয়ে দিলেন হ্যাঁ টঙ্গির ময়দানে যাওয়া যাবে সোজা চলে যাবে কবর পূজা করছে নিজামুদ্দিনে এক বছর থাকবে দেশে এরপর যখন দেখবে যে আপনাকে টাকা আছে বলবে পাসপোর্ট করো দিনের মার্কাজ যদি দেখতে চাও মদির যাওয়ার দরকার নেই সোজা চলে আসুন নিজামুদ্দিনে সাত কবরের উপরে সে আসটা কবর মার্কাজের নিচে সাত সাতটা হচ্ছে আসবেন কোনো সমস্যা নেই ও বেদাতের মার্কাজ ওনার উপস্থিতিতে কুরপুরা মসজিদে পিসায় মারা যাওয়ার পর তার উপস্থিতির মসজিদের ভিতরে তার খবর দেওয়া জাহিরিয়া যেখানে দেখতে আমাকে নিয়ে যাবেন আমাকে নিয়ে যাবেন আপনার আমাকে হজরত বানান না মুস্তি সাহেব বানান আমাকে নিয়ে যাবেন মসজিদে ঢুকবেন এই যে উত্তর পাশে যে গেটটা আছে গেট দিয়ে ঢুকে যাবেন না গেট দিয়ে সোজা চলে যাবেন একবারে মাথায় মাথায় গিয়ে যেখানে কি করে হলো এই মহাপীরের সময় যখন মানুষ বেড়ে যায় তখন কবরটাও সামনে থাকে পিছনের ছেলেপিলেরা নামাজ পড়ে মাদ্রাসায় কেন হলো ওটা বলতে কিছু আছে ইতালে সব বলতে বুঝে নাকি হচ্ছে ইসলাম কম্প্রোমাইজের দিন মানব তো পরিপূর্ণ ভাবে মানি আর যদি কোন ত্রুটি বিচ্ছুদি থাকে সেটা আল্লাহর সাথে আমার থাকবে আমি জানি না ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত করে তোলে এই যে দেখেন না জেহাদের ডাক ছিল কয়েকদিন আগে আমাদের দেশের দ্বিতীয় প্রধান মুক্তি সাহেব এদেশে এখন দুইজন মুক্তি সাহেব আছে একজন হচ্ছে আওয়ামী পর্যায়ে যাওয়া উচিত আবার যারা এখন পচিশনে আছে এরা যখন অপচিশনে যাকবে এরা ডাক দিবে দায় দায়িত্ব নিয়ে বয়াম চললেই যাওয়া যাবে রাস্তার পাশে দেখেন না ওই যে ছাগলের বড়ি বেসতেছে দেখেছেন কখনো কখনো দেখবেন যে ডাক্তাররা পর্যন্ত বিভিন্ন কথায় বার্তায় তারপরে গিয়ে পুরাতন ওষুধ কি কি খেয়েছেন তার বলেন একটু পুরাতন ওষুধ বের করে আমার কাছে দিত এনে যেটা কোথায় নিয়েছেন 10 নম্বর থেকে নিচ্ছে ফুটপাতে এম ডাক্তার দশ নম্বর থেকে ওষুধ কিনে নিয়ে যায় টাকা দশ টাকা লেকচার শোনা দেখেন না লেকচার দিচ্ছে কত সুন্দর করে ছবিতে আগ করে রাখে উনি কোনো কথা বলে না সে বাচ্চা সব কিনে যাচ্ছে ও জানে ওটা খেলে সমস্যা হবে অনেক শিক্ষিত মানুষ এগুলো শুনতে যায় শুনতে গিয়ে জানে যে ওর সমস্যা হচ্ছে সমস্যা হবে তারপরেও কিনে নিয়ে চলে যাচ্ছে কেন বয়ান শুনে বয়ান শুনে বৃহস্পতিবার রাতের বয়ান শুনে তিন দিনের জন্য বের হয়ে যায় তিন দিনের ইসলামের বয়ান শুনে চিল্লার জন্য বের হয়ে যাচ্ছে আল্লাহলাম যে ইনামিনাল বয়ানাচ্ছে হ্যাঁ কিছু কিছু বয়ান আছে বক্তব্য আছে যাদুকরী বক্তব্য যা মানুষকে মূর্তি পুজো বানিয়ে দেয় যা মানুষকে মূর্তি পূজক বানিয়ে দেয় জন্য बयान खाली हम बड़ा भाग करके शब्द कर लाइफा तुर তারপরে হচ্ছে তার লোক হচ্ছে এই জাদুর মাধ্যমে উম্মত অগ্নি পূজক হয়ে যাবে মূর্তি পূজক হয়ে মূর্তি পূজক হয়ে যাবে ইমানের দায়রা থেকে তারা বের হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে मृत्यु बरण कर तौफिक दान कर सर्वोपरि इमान सद अर्जन कर तौफिक आल्ला दान करें इमान बैशिष्ट गोजन कर तौफिक अल्लाह के बेचे था का, दान करें इमान सदमान बैशिष्ट अर्जमे তার দর্শন দান করেন আল্লাহুল আচ্ছা ফির ওকেবারে আসসালামুকুম রাত